السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام الحمد لله الحمد لله بنحمده ونستعينه ونستغفره وننوده ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا نظلم له ومن يظنره فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له ولا خالق له ولا غالد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدنا الذي أرسلناه قافت الناس بشيرا و نذيرا و داعيا إلى الله بإذنه و منيرا الذي لا نبوء بعد نبوتي ولا رساله بعد رسالتي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 وصعبه وبارك وسلم تسليما اللهم صل على محمد طلب. اللهم صل على محمد وعلى آل محمد فما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد. اللهم بارك على محمد. وعلى آل محمد. كما ما على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. أما الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة واصيلا সদী আজকে বাংলা বাজার দারুল ও হুসিয়া মাদ্রাসা মালী কুতি উপস্থিত হাজার মৃদ ও আমার যুব ভৈরা আল্লাহিত শোধ প্রশংসা দিনীরা করে মেহরবানি করে আমাকে রত্নকে আমি আপনাদের সামনে আহাজ থেকে দোকান আয়াতিমাত করেছি আল্লাহ তালা যে তাহফিক দান করেন এই আয়াতে করিমার সাদা মাতার তর জিমা অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার পঠিত এই শব্দ এই আয়াতিমা আমরা সকলেই কোনো না কোনো ভাবে সাথে পরিচিত হচ্ছি আমরা এটা অনেকবার শুনছি বারবার শুনছি আমি আপনাদের সামনে আলাবাদ করেছি মূলত শুধু আপনাদের জন্য নয় আমার স্বার্থে আমি আমার স্বার্থে এটা তেলাবাদ করেছি আমি যখন কথা বলি আমার দু আগে শুনে আমার কথা আগে শুনে কে আমি শুনি আগে এরপরে আপনারা শোনেন এই জন্য যখনই বয়ান করতেন তখন বলতেন তো আমি আমার স্বার্থে পড়ছি আল্লাহ তোমরা না আমার দিকি বেশি বেশি করি পারো বলেন তো কি বলছে তোমরা আমার দেখো নামাজের বেলা সীমাবদ্ধতা আছে পাঁচ অর্থ ছয় অর্থ করার কোনো সুযোগ নেই রোজার বেলা সীমাবদ্ধতা আছে তিরিশ কে একত্রিশ বানাবার সুযোগ নেই তফের বেলা সীমাবদ্ধতা আছে সাতটা কে আটটা করার সুযোগ নেই কোন কি নাই বলেন মহাব্বতের মধ্যে কোনো পরিমাণ ঠিক করা নাই মহাব্বতের মেঘ দ্বার নাই দুনিয়াতে সবকিছুর মেঘ দ্বার আছে লেকিন কিসের মেঘদ্বার নাই বলেন শুধু মহাব্বতের কি নাই কোন পরিমাণ আল্লা আলামিন বলেন আমার জিকিরও যেন তোমার জীবনে এইভাবে বেশি হয়ে যায় সীমা ছাড়া যায় এটা তো আমি পারবো না তো কমপক্ষে বেশি হয়ে যায় কমপক্ষে কি হয় বলেন কথা তো বলা লাগবে না শুধু আমি বললাম আপনারা শুনলেন এটা কি একটা দাঁড়া শুন বলে না এটা দাঁড়া শুন বলে আমিও বলবো আপনারাও বলব এটাকে বলে দার আসুন আর যদি শুধু আপনারা শুনেন আর আমি বলতে থাকি তাকে বলে আমিও বলবো আপনারা আপনারাও শুনবেন তাহলে বলেন তো মোমেন কে যার কলিজা আল্লাহ তালার মোহাবত সবচেয়ে বেশি বলেন বলেন বলেন কে বলেন যার কলিজা আল্লাহ মহাব্বত সবচেয়ে বেশি আমার তিন জায়গাতে করছেন আমরা যেমন তিন জাগা করছি ঠিক না ব্যাপার এটাই আমরা করি সিদ্ধিকার মাথুরার ব্যাপারে এটাই আমাদের গয় মাথুরা তাহলে বোঝা গেছে সব দিক থেকেই তো আছে। কিন্তু তার নাম্বার এতটা বেশি কেন আমল তাকে দিয়ে দেবো কি বলতো আমি কিসের ভিত্তিতে আল্লাহ তালার মহাবতের ভিত্তিতে বলেন কিসের ভিত্তিতে আল্লাহ তালার মহাবতের ভিত্তিতে বলে তিন বিষয়ের ভিত্তিতে আমরা এখানে হাজার মানুষ আছি আমরা সকলেই একসাথে বললাম শুভ হ্যাঁ চিত্র আলমিনের নিয়ম হলো সিদ্ধান্ত হলো একজনকে দিবেন ১০ আরেকজনকে দিচ্ছেন একশো আরেকজনকে দিছেন এক হাজার আরেকজন এক লাখ আরেকজন আল্লাহ বলে প্রতিটা মানুষের জন্য তারাত ভিন্ন সাত নম্বর কি বলেন তাহলে এই নাম্বার বাড়বে কি দিয়া আমি আমি ওয়াজ করছি আর করবে দুজনের মধ্যে নাম্বার কিন্তু ব্যাসক আমরা শুনছি আরেকজনও শুনে কিন্তু দুজনের নাম্বারের মধ্যে কিন্তু ব্যস্ত দুজনে একসাথে পড়াইতেছে দুজনে একসাথে কিসের ভিত্তিতে বলেন দিনের ভিত্তিতে এই এজন্য সমস্ত রবিরের মেহনতের ময়দান ছিল উম্মতের দিন আর আমাদের মতো কিছু মানুষের মেহনতের ময়দান হলো উন্মত কথা বল আমাদের মেহনতের ময়দান কি আমরা বানাইছি আমাদের মেহনত উন্মতের কানকে মেহনতান বানাইছি বলে উন্মতের কান মেহনতর ময়দান নয় উন্মতের দিল মেহনতর ময়দান কেন বলতেন নবীদের মাকসাদ ছিল দিলে বলা আর এই দিলে যতবার বললেন দিলে ঢুকে ততবার বলতেন বুঝেন কথা মনে হয় নবীরা কতবার কথা বলতেন হে মানা তুমি না বেশি বেশি করে জিজ্ঞাস করো বলেন বেশি বেশি করে জিজ্ঞেস আমি একটু সামনাসামনে আসুন কষ্ট করে সকলে একটু কাছাকাছি দেখেন না আসলে বলেছি করি করি আসবেন আমি যখনই আপনার চেহারার দিকে তাকাই তখনই দেখি আপনার ঠোঁট নড়ে যখনই আপনার চেহারার দিকে তাকাই তখনই দেখি কি নড়ে গান দিয়ে নড়ে কথা দিয়ে নড়ে কালা দিয়াহ কি বললেন আমার কি হলো আমি যখনই আপনার চেহারার দিকে তাকাই তখনই দেখি আপনার ছোট নড়ে আমাদের টাও নড়ে করিম সাল আলীটাও নড়তো বলে চারটা জিনিস দিয়ে আমার ঠোঁট নড়ে চারটা কি وَاشْتَغْفِظْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا كل سورة سُبْلِلِي نِلَكْ وَاتَ بُولْبِ نَشِيد جَمْتُ لِكِ نِلَكْ وَاتَ بُولْبِ نَشِيد جَسْتُ لِكِ كل سورة ايتا طيب ايتا بولد بلنك اللي گا إِنَا جَاءَ আমার মাস্টার ছিল যে এটা আপনারা সবাই পারেন এটা বোঝানো তাহলে এটা শুধু পারা এটাই কি আসল কথা কি فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا اللَّهُ تَعَالَى قَال إِن فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ আপনি পড়ুন দুই নম্বরে তাহমিদ তিন নম্বরে চার নম্বরে আমার বাবা মাকে কটা <gebaum��ies>, <laughs> <uyor> সুরের জিন্দি নষ্ট তসবি দিয়ে আর আমাদের জিন্দগি টা হয়তো জীবনে একবার নেই এই তাজবি দিয়ে আমাদের জীবন হয়তো একবার নাই বাস্তবাস্তবেন অসংখ্য মানুষের জীবন এই তাজবি একবার বেশি বেশি পান্তা ফির দান করে আমি দুর্বল হয়ে গেছি বুড়ো হয়ে গেছি বৃদ্ধা হয়ে গেছি আমি আর বেশি পারিনা আমাকে এমন কিছু বলে দেনা চালে সাহ আমি উঠতে বসতে করব চলতে ফিরতে করব। আমি বুড়ো হয়ে গেছি এর জন্য পারি না আমরা বুড়ো হওয়ার কারণে পারি না অন্য কারণে পারি না আমরা পারিনা কি কি একটা হলো জাহালাত আরেকটা হলো গাফলতটাই সর্বনাশা তোমটাই সর্বনাশা ঠিক না একটা হলো কি জাহালাত বলে তুমি জাহেল হো না গাফেলো হই না না পড়লে না যা জাহেল হয় দুজন মানুষের কাছে ঠিক আচ্ছা কোথায় না পড়লে যা হেল হয় বলেন আরো জন বলেন আরো বলেন এটা যত পাশ তত কি শুধু নাশ নয় জাতির তিন সর্বনাশ আমার কথা নয় ঠিক না এদেশের সব দুর্নীতিবাজ কি সব কি বলেন যত পাশ তত সর্বনাশ কথা বুঝেন না মনে হয় মাদ্রাসা পড়ার দ্বারা জাহালত দূর হবে নুরানি মাদ্রাসার দ্বারা বলেন জাহালত দূর হবে কোথার দ্বারা এই জন্য এজন্য খেয়ে বলতে ইচ্ছে হয় এছাড়া অন্য কোথাও হয় এটা মূর্খের সীমা থাকে না এখানে পড়লে মূর্খের সীমা থাকে না ওখানে গেলে শিক্ষিতের সীমা আসে না বুঝাতে পারি নাই মনে হয় উদাহরণ খুব সুন্দর বুঝবেন আচ্ছা এটা কি বলছে নাকালী যাহালার দূর হবে বোধ হয় জোর বলেন ছাগল এটা বুঝি একটা প্রশ্ন নিচে নামলেন আমি একটা প্রশ্ন দিকে এলেন একদল আগে বলে উঠে উঠে না উঠে না বাথরুমের প্রয়োজনে অথবা খাবারের প্রয়োজনে তিন নম্বর কোন জরুর তার মায়ের জীবনে কটা ঠিক বলে কয় প্রয়োজনে উঠে বলেন কয় প্রয়োজন ওরা খাওয়ার লেগা প্রয়োজনে উঠে শুধু ঢুকাবার প্রয়োজনে অথবা বের করার প্রয়োজনে কত ঠিক না বাকি বলে এরকম যে যুবকগুলো শুধু এই দুই জরুরতে ঘুম থেকে উঠে এরা ওরা হু হু আমরা আমরা উঠছি বজর নামাজার কথা ঠিক না আর ওরা উঠে কী লেগা এই জন্য ওরা ওরা হুব বরাবর এই জন্য এই জাহালত দূর হবে কোথায় কোথায় পড়লে বলেন এই জাহালত দূর হবে আচ্ছা ইউরোপে এরকম হাজার আচ্ছা আপনাদের দেশের গরুর নানার বাড়ি কোথায় গরুর নানাবার বাড়ি আছে নি কি উত্তর দিবে তোমাকে মানুষ গরু নানাব বাড়ি আছে অবশ্যই আছে তবে সে জানে না গরুর দাদার বাড়ি আছে কিন্তু সে জানে না চিনে না গরু নানার বাড়ি আছে গরু চিনে না জানে না ইউরোপে হাজারো লাখ মানুষের এরকম আছে যার নানার বাড়ি চিনে না দাদার বাড়ি চিনে না কথা বলা নয় আছে নেই এরা আসলে মানুষ হওয়ার কারণে চিনে না গরম সাধন হওয়ার কারণে চিনে না আমাদের মতো এদের নাই কোনটা আমরা যেমন খাই ওরাও তেমন খাই আমরা যখন পেশাব পায়খানা করি ওরাও পেশাব পায়খানা করে ওদের নাই কোনটা তবে নানার বাড়ি ছিল কেন দাদার বাড়ি ছিল কেন একটা কারণ আছে ওদের ভিতরে কোন নাই আসেনি জাতীয় মানুষ কথা বলে না সুবর্ণ চর সুবর্ণ চরের চরে এই জাতীয় মানুষ আসেনি তাহলে বুঝা গেছে এরা ওরা বরাবর এরা ওরা কি না নামাজ না রোজা না জাকাত না হজ না পরদা না দিন না শরীর এরকম মানুষ এরা ওরা কি আমি কি এখান থেকে উন্নীত করতে চাই না ওখানে রাখতে চাই ওকে জানোয়ার হয়ে বাঁচক এটা চাই না ও মানুষ হয়ে বাঁচক এটা চাই আর ও মানুষও বাঁচবে কোথায় বললে বলেন আর ওখানে বলেন কোথায় বললে হ্যাঁ তত মনে করে আসেন ডিস দেখলেই বুঝি মানুষ হয়ে বাঁচে যত ডিস দেখে তত জানোয়া হয় মনে করেন যত যত টেলিভিশন দেখবে তত মানুষ হয়ে বাঁচবে যত টেলিভিশন দেখে তত জানোয়া হয় তত ঠিক না ঠিক বলে জিদ্বা নত আমি না না কয় কারণে দুই কারণে নড়ে না কয় কারণে নড়ে না কি কারণ কি কি জাহানত গলালত্যাজন করে জাহানতালকে কি করে বলেন লাজন করে যে জাহেল সেই ধন যে জাহেল সেই গুমরা সেই কি বলেন না গুমরা আর যেই সেই জাহেদ এই জন্য হয় ভাই হোক জাহালত কে দূর করতে হবে গলালত কে দূর করতে হবে গাফলতকে দূর করতে হবে জাহালত দূর হয় নুরানের মাদ্রাসা গাফলত দূর হয় আল্লাহ স্পর্শে আমি কি বুঝাইতে পারছি আপনাকে জাহালাত দূর হয় কোথায় যখন আসে তো মা কি করে দশ মন ধান বিশ মন ধান একসাথে সিদ্ধ করে করে কি করে না সিদ্ধ করছে আর আইরা বসছে দৃষ্টি আপনাদের এলাকা অবশ্যই এরকম ভয় এখন মা বোনরা কি করে জানেন একটু রোদ উঠছে তাড়াতাড়ি করে ধান ঘাইটা দিছে ঘাইটা খুব নারে খুব নাড়ে নাড়ে কি না বলেন এক ঘন্টা রোদ উঠছে এক ঘন্টা মোটামুটি পানি ছড়ছে এবার আবার বৃষ্টি চলে আসবে তড়ি করে ঘড়ি নষ্ট হারা হয়েছে অর্থ কি নষ্ট হার হবে না বলেন আসনটা মুক্ত হয়েছে ছর যদি নুরান এমশাহ দিয়ে দেন এটা নষ্ট করা হবে নষ্ট হওয়ার আশঙ্কা মুক্ত হবে এই বাচ্চা নষ্ট হবে না সোম বলবেন না কি হয় এক ঘন্টা রোধে যদি ধান নষ্ট করা হয় তাহলে তিন বছরের পুরাণের তালিম আপনার বাচ্চা নষ্ট হওয়া হবে এ বাচ্চা কি হবে না নষ্ট হবে না এ বাচ্চা কি হবে না ছেলে হোক নষ্ট হবে না মেয়ে হোক আর কি হবে না হবে না এটা আর সন্ত্রাসী হবে না এটা আর জলদস্যু হবে না কথা বলেন না কেন এটা আর ভূমিদস্যু হবে না এটা ডাকাত হবে না এটা কি হবে না ডাকাত হবে না এটা কি হবে মানুষ হবে এটা কি হবে মানুষ হবে আহ আহুর বলেন যে কি মজার কথা বলেন যে ছোট বাচ্চাদের জন্য চিকিৎসা একটা নষ্ট হবে না আর যুবকদেরকে এই ছেলেকে অথবা কোন পড়াশুনা করে নাই ষোলো থেকে বিশ বছর তিরিশ বছর বয়স ষোলোর উপরে বয়স এই বাচ্চাদেরকে যদি তুমি এই ছেলেদেরকে যদি তিন দিনের জন্য চল্লিশ দিনের জন্য একশো মিশনের জন্য তবলিপি জমাতে পাঠা দিতে পারো এই বাচ্চা নষ্ট হবে এই দুধের যদি কোনটারই সুযোগ না হয় আমার বার্ষিকের কারণে আমি কি তা আপনার জন্য আছে যে আল্লাহ হাতে হাত দিলেও আলহামদুলিল্লাহ জীবনটা আশঙ্কা মুক্ত হবে আর কি হবে না বলেন এই লোকটা আর নষ্ট হবে না শুধু নষ্ট হবে না আমাদের টুমচোর প্রিন্সিপাল আমাদের তিনোজের অবস্থা আমাদের টুমচোর প্রিন্সিপাল মজার কথা বলতেছেন হুজুর বলেন যে দিঘির সাথে মেটনার কোন নালা নাই কোনো পাইপ লাইন নাই চৈত্র মাসে কিন্তু এই ডিগি পানি শুধু আছে যায়নি যায় না বলে তো আর কোনো কাছে একটা বদনাই আছে কিন্তু এই বদনার সাথে মেটনার সম্পর্ক আছে আর মেঘনা বঙ্গোপসাধীন সম্পর্ক আছে এজন্য এই পানি জীবনে কখনো শুকাবে না আমাদের হুজুর বলেন যে ও হো এই নুরানি মাদ্রাসা এটার সম্পর্ক দাও সাথে আর এই দাওয়াদের তবলিক নাজামুদ আমাদের এই আমাদের এই মহল্লার যে দাওয়াদের তবলিক এটার সম্পর্ক কাতরাইলের সাথে কাতরাইলের সাথে সম্পর্ক নাজামুদ্দিনের সাথে নাজামুদ্দিনের সম্পর্ক মদিনার তৈরি হওয়ার সাথে এই জন্য যদি আপনার বাচ্চাকে আপনি নুরা দেন আসুক এই বাচ্চা ইমানা খুব কি বলে এটা নাস্তিক ওটা নাস্তিক এটা নাস্তিক এই বলি এটা মানে হলো গাছের আগা দিওয়াজ করা আগাদিওয়াজ করা হ্যাঁ হইতে হইতে দাও হেঁটার আরো হইতে যাও আগামী প্রজন্ম যেন না হয় হেওয়াজ আল্লাহর একটা রাস্তা আছে আল্লাহর কখন একটা রাস্তা আছে আপনার বাচ্চাকে আপনি লুরালি মাছ পড়ান আপনার বাচ্চাকে আপনি কয় মাছ পড়ান আল্লাহর কথম আল্লাহ আশা যায় আপনার বাচ্চা আশে বছর বেছে কেউ নাস্তিক হবে না আমাকেই বলছেন এবং এই সুবর্ণ চলে হুজুরের সাথে আমি এক সফরে হুজুরের গাড়িতে বসা হুজুর আমাকে বলতেছেন আমাকে বলে নাকি আমাকে বলেন নাকি একটা কথা বলি তোমার আমি তুই দিচ্ছ দাদা বলেন বলেন দেখো যদি বাচ্চার জন্মের পরে এক দুই তিন চার পাঁচ বছর হবে না তার ফলিও হবে না তার হাম হবে না তার দক্ষা হবে না হুজুর বলে যে আমিও তোমাদেরকে কথা দেই আমার এই নুরানের মাদ্রাসা যদি কোনো মানুষ তার বাচ্চাকে ছয় সাত আট এই তিনটা বছর নুরানের মাত্রা টে দেয় এই বাচ্চা এই জন্য বলা বলি শুরু করছে এরা জঙ্গি এরা জঙ্গি এরা জঙ্গি এরা জঙ্গি এখানে আসলে জঙ্গিবাদ নাই এখানে আসছে তসদিবাদ আমাদের কাছে কি আছে বলেন আমাদের কাছে আরেকটা জিনিসও আছে আমাদের কাছে এই জন্য আমরা অস্ত্র বাস নই আমরা অস্ত্রবাস নই আমরা তসবি বাদ কথা বুঝেন নাই কথা বোঝা নয় এই জন্য এইগুলো আমাদের কাছে কারণে এই গুলোকে যদি সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য কি করা লাগবে এগুলোর বিরুদ্ধে প্রভাব করতে হবে কি করতে বলেন এই জন্য প্রতিদিন কি অস্ত্রবাজি না ওরা করে কি পাবে ট পাবে হের মানে ট আমার সব তাই একটা উদাহরণ মনে আছে এরা মূলত এরা মূলত আমরা আছি বলি এরা খায় কি বলছি বলেন তো আমরা আছি বলে ওরা কি করে বলেন আমরা আছি বলে ওরা কি করে আপনি বলবেন বুঝলো এটা বুঝি একটা কথা আমরা আছি বলে বুঝি ওরা যদি ওই হাজির সত্য হয় যদি বললি আছে। এই মাদ্রাসা গুলো এই সূর্য ভূপ দিক থেকে উঠে পশ্চিমে ডুবে এই মাদ্রাসার বরফতে এই চাঁদ ভূপ দিক থেকে উঠে পশ্চিমে ডুবে এই মাদ্রাসার বরফতে এই দক্ষিণ সম্মিলন আর এই উত্তর সমীর এই মাদ্রাসার এই শীত দৃশ্য আসার এখন বলবেন শুধু আমাদের বরফতে যদি ওরা খায় তাহলে ওরা কম খাওয়ার কথা ছিল আমরা বেশি খাওয়ার কথা ছিল কথা ঠিক না বলে না আমাদের বেতন কেন আট হাজার ওদের কেন আশি ব্যাপার কি প্রশ্ন হইতে পারে কিনা এটা উত্তর হইলো আচ্ছা আপনি বলেন আপনার ইমানদারিতে বলেন দুলা যখন শ্বশুরবাড়িতে যায় দুলার সাথে দুলা ড্রাইভারও যায় কিনা দুলার ব্যাগ বহনকারী কুলিও যায় কিনা এবার বলেন তো কুলি বেশি খায় না দুলা বেশি খায় হ্যাঁ দুলাতে বেশি খায় দোড় পান না তাহলে বুঝা দেবে বেশি খাইলেই তার লাইকা করে না কথা ঠিক না করতোনা তার লাইগাই করতো করার সময় কেউ দুলার কুলি আহ কত ঠিক না করছে আমি খায় ওরা কত ঠিক না ঠাকুরে ছাগল পালে ঠাকুরের ছাগল পালে তো দুটো ছাগল একটা লোক তারপরে কি বলে এটাকে রোজানা এটাকে খোল ভুষি সব খাওয়া এটাকে এত মোটা বানাই পড়ছে একদিন দুজনে কথা বলতেছে আচ্ছা আসলে বলো তো আমাদের মালিক কাকে বেশি ভালোবাসে তো পাটা আমাদের বেশি ভালোবাসে কি দিবে এই জন্য কি খাওয়ায় বলেন এই জন্য এদের এত বড় বড় গাল দীক্ষা আপনি কোনো কারণ নাই কয়দিন পরে বলি দিব আরে কথা ঠিক না বলে। বলেন ছিল ওলাম আছে ওলাম্মদ কি করবো বলেন ইনশাল বলেন ইনশাল দূরে চলে গেছে তাহলে জাহালাত হফলত দূর হবে কারণ দূরে কয় না আমাদের জাহালত আর রাসলত দূর করে দেশ তাহলে আমরা করি কেন কোন কারণে কি কি এই জন্য আল্লাহ সৌগত জরুরি কিনা বলেন সব নিয়ে গেলে আলহামদুলিল্লাহ রাফলত দুর্বা সব নিয়ে গেলে কিদুর ভাগ রাফলত দুর্ব আর আল্লাহ সৌগত লাগবে কি দুর ভাগ রাফলত দূরভাব রাফলত দুর্ব আমাকে এমন কিছু বলে দেন যেগুলো আমি হুটতে বসতে করবো সহজ না কঠিন দেখেন রসুল বলেহা একশো বলবো একশোবার কেমনে বলবেন মাঠে শিখেছি একবার বলেন এক নিঃশ্বাসে কয় এক শুভ হ্যান্ল বলেন আসলে কি সত্য নেই না আমি সে কথা বল কি দেখার জন্য কাঠটা কতের উপরি কে ওরা আমার উপস্থিনাই একটা বুঝি নাই একবার বলে একটু দম নিতেন থামতেন আর মনে মনে বলতেন এই মুহূর্তে আমার আমন নামা কি পরিমান মেকি এটা কি পরিমান শুদ্ধ হওয়া দরকার শুভ হান্লহানে আল্লাহ নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তসবি বলতেন না জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই বার সহ বলতেন না বলতেন আব্দুল্লাহ বললো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমনি বলতেন রসুল এবার বলতেন শুভহান এরপরে বলতেন আমরা কেমনি বলবো আজ থেকে বলেন একনি আছে একবার একবার আল্লাহ নবী বললেন বলবো সময়ের কারণে আমি এখন পড়াতাম তিন মিনিট বিশ সেকেন্ড লাগে সর্বোচ্চ সর্বোচ্চ তিন মিনিট বিশ সেকেন্ডে একশোটা গোলাম আজাদের সওয়া তারপরেও এই শব্দ শোনার পরে কথা ঠিক না ভাই বাচ্চারা বুঝে নাই করে না জোয়ানরা করে না আর বুড়ারা পারে না ব্যাস্ত পা এজন্য জন্য চল আমরা আজ থেকে পড়বো ইনশাল্লাহ বলবো আল্লাহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহামিল্লা কতবার আজাদ করা যাবে দান করা যাবে দশ কুঁচি টাকা হলেও হবে না ঘোড়া পাবেন কোথায় কথা ঠিক নয় অথচ সহ সহ তিন নম্বরে বলবো বলেন এটা কিভাবে জানা একশোটা ঘোট উঠ একশোটা উঠ আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলে যেতাম জিলার আছে দশ এগারো বারো জিলা দশ এগারো বারো তারিখ ছাড়া সম্ভব সকলের জন্য সহজ না শুধু আলাদের জন্য শুধু শুধু তবলি গলাদের জন্য নাকি সকলের জন্য সহজুর বলবো হালিলি মেয়াদা একশো বার বলবো আত্মানার জমিনের খি জায়গাটা নেকে শিখছি আমাদেরকে বলেছেন আমিও আপনাদেরকে বলি গত মাসের আগের মাসে আমি আমাদের হাঁটাদের হুজুরের কাছে গেছিলাম হুজুর আমাকে বলছেন এই আমি তোমাকে বলছি তুমিও পড়বা উম্বরকে পড়তে বলবো এই জন্য একটা দূর করবো সঙ্গে সঙ্গে দশটা রহমত দশটা কতবার পড়া দরকার শুধু একশো বাদে আয়া বসে আয়া বসে কাছে এই এজন্য পড়েন আল্লাহ দোহাই লাগে পড়েন বলছি পড় যুবক গুলোকে বলছি পড় এছাড়া বাসার কোন হাতিয়ার আমাদের কাছে নাই এছাড়া একশো বার চুপ ইনশাল বরাবল এরপরে কমপক্ষে একশো বার্ত ওরা যদি এস্তেক করে আমি আল্লাহ ওদের অবস্থা আজাদ দিতাম না করলে কি দিবে না এবার বলেন তো আজাব আসার আগে না পরে আজাব আসার আগে এখনো তো আমাদের উপরে ব্যাপক ভাবে আজাব আসে নাই এজন্য চলেন এখন থেকে আজকের এই মাস দিনের পরে আধা ঘন্টা আজাব থেকে কি বাঁচাবে মানে ফেলেন না যে মাদা চলার কি করে এই মাদা চলা আপনাদেরকে আজাব থেকে বাঁচায় আরে কত দিক না এই মাদা আছে বলেই ওরা সিমনি খায় এই কারণে এই জাতির নফর মানের কারণে জমিন বলে উঠছে আল্লাহ একটু নড়ে দেয় নর ডি নিস না এরা এখনো কর্মিক তবেলা কি ওই বেনা মাসিদের কারণে নষ্ট বেনামাজিদের কারণে কি নষ্ট কারণে নষ্ট আর তবলি গলাদের কারণে কই কারণে আল্লাহ আলাদা কারণে বন্ধ হচ্ছে দুইবার করবো আল্লাহ ওলাম কি বলেন সব রাখিত আমার এমনি তো আমার বদনাম আমি বলবাম বেশি বেশি বলি আমার দোস্তা আবাব কে তো বলবো মানুষ কি বলেনা হেমান বেশি করে করে জিগির কর অর্থাৎ সকালে সন্ধ্যায় কিছু তসবির করে দিও তোমার জীবনকে ভরে দিব রহমত রহমদ আমার জীবনকে কি করে দিবেন ভরে দিবেন সময়ের সংক্ষিপ্ত রহমতের তরজ আমি করতে পারলাম না এই আমার কুটি কুটি ফেরেস্টা তোমাকে রহমত আর মফরতের জন্য আমার কাছে দরখাস্ত করবে আমি মোহমেনবো এটা আমার সিদ্ধান্ত রহম করা আমার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার করার সিদ্ধান্ত আমার নেওয়ার তোমার নিবাকি কি দিয়া জিকির বেশি দিয়া জিকির বেশি দিয়া বোলো আরামীরা কাছ থেকে কি না আমাদেরকে কথাগুলো আমি পড়াবো আল্লাহ আমাদের সকল কামল করার তাফিকার করেন স্ত শুরু মিলাম